ঢেউদের উপকথা অনেক অনেক কাল আগে নভগ নামক একটি শহরে একটি ছেলে থাকত সে ছিল ঠিক তোমারই মতো তার নাম কি ছিল তার নাম ছিল জ্যাঙ্কো আর সে এই বিচেই ঘুরে বেড়াত আর সারা দিন সে তার গিটার বাজাত জ্যাংকো খুবই গরিব ছিল তার কাছে একটা কানা করিও ছিল না শুধু ছিল লোকেরা তাকে যা দিত মানে সে যখন তাদের নাচের সঙ্গে গিটার বাজাত বড় হয়ে সুস্থ, সবল ও সুপুরুষ হল কিন্তু কখনো কোনো যুবতির সঙ্গে সাহস করে নাচতে পারত না কারণ সে যে বিয়ে করবে বা তাদের বাইরে খেতে নিয়ে যাবে সে পয়সা কোথায় জ্যাঙ্কো তার গিটার নিয়ে একাই থাকত আর আধ পেটা খেয়েই তার দিন কাটিয়ে দিত আ। অনেক সময় শুধু সে তার গিটার আর সমুদ্র জ্যাঙ্কোর সমুদ্র খুব ভালো লাগত একদিন কয়েকজন জেলে তাকে বলল যে সমুদ্রের পারে তাদের জালের খেয়াল রাখতে কারণ তারা মাছ বিক্রি করার জন্য নফগডের বাজারে যেতে চায় জ্যাঙ্কো সমুদ্রের পারে একটা পাথরের উপর বসে আছে আর গিটার বাজিয়ে গান করছে আমি গান গাই এই সুনীল সাগর কিনারে ঢেউ দেখে সমুদ্রে ঝড় উঠেছে তার ভেতর থেকে উঠে এক বিশাল মানব যার নীল চুল আর মাথায় সোনার মুকুট সে জানতো যে এই বিশাল মানব হলো সমুদ্রের রাজা ছোট্ট ছোট্ট ঢেউগুলো চারিদিকে আমার মেয়েদের তোমার সঙ্গীত খুব ভালো লাগে আর আমারও খুব পছন্দ তুমি একটা জাল ফেলো আর তারপর সেটা টেনে তোলো জল তোমার সঙ্গীতের মূল্য দিতে চায় আর আমাদের পারিশ্রমিকে যদি তুমি খুশি হও তাহলে জলের গভীরে সবুজ প্রাসাদে তুমি আমাদের গান শোনাতে আসবে এই কথা বলে জলের রাজা আবার সমুদ্রের গভীরে তলিয়ে গেল যেন ঢেউরা গর্জন করে সমুদ্রের দরজা বন্ধ করে দিল আচ্ছা একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি সে সমুদ্রে জাল ছুঁড়ে ফেললো আর সেটা রূপলি জল থেকে টেনে তুলতে লাগলো দড়ি ধরে টানতেই জাল উঠে এলো সেটা চাঁদের আলোয় ঝিকমিক করছে আর তার থেকে টপ টপ করে জল পড়ছে। সেই কিছুই ছিল না আর তারপর জালের যখন ওপরে উঠে এলো সে দেখলো কিছু একটা আছে চৌকো আর কালো সে টেনে বের করলো দেখে সেটা একটা সিন্ধুক সে সিন্দুকটা খুললো দেখে ভর্তি সব মূল্যবান রত্ন সবুজ লাল সোনা চাঁদের আলোয় চকচক করছে সে সিন্দুকটা নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় রাখল সে সারা রাত জালের পাশে বসে গিটার বাজিয়ে গান গেয়ে গেল পরের দিন সকাল বেলা জেলেরা এসে তাকে জালের খেয়াল রাখার জন্য একটা গোটা পাউরুটি দিল গরিব হিসেবে এটাই হলো আমার শেষ খাবার সে শহরে গিয়ে সেখানে কয়েকটা পাথর বিক্রি করলো আর তার থেকে যা পেল তাই দিয়ে বাজারে একটা দোকান খুলল ছোট থেকেই বড় হওয়া যায় তাই খুব শিগগিরই সে নফগটের একজন ধনী ব্যবসায়ী হয়ে উঠল আর এখন শহরের প্রতিটি যুবতী জ্যাংকো দেখে মিষ্টি হাসে কিন্তু এমন সৌভাগ্য হওয়া সত্ত্বেও জ্যাংকো একটুও বদলায় না তার ভোলক সাগরের প্রতি ভালোবাসা একটুও কমে না প্রতিদিন সমুদ্রের পারে বসে সে গিটার বাজিয়ে গান করে সমুদ্রের মতো এত সুন্দরী সারা নে একজনও নেই সে পকেট থেকে অপূর্ব একটি হাড় বের করে আর সমুদ্রে ছুঁড়ে ফেলে এটা ছিল তার ভালোবাসার একটা ছোট্ট উপহার একদিন যখন সে ক্যাসপিয়ান সাগরে জাহাজে করে যাচ্ছে হঠাৎ প্রচন্ড ঝড় উঠল আমার এখন সেটা পূর্ণ করতে হবে হাতে গিটার নিয়ে সে ক্যাস্পিয়ান সাগরের নীল জলে ঝাঁপ দিল সমুদ্রের ঢেউ যেন তাকে অতলে নিয়ে গেল আর তখনই ঝড় থেমে গেল আর তারপর সেই জাহাজ নিরাপদে এসে তীরে পৌঁছল আর জ্যাঙ্কোর কি হলো ও জলের গভীরে তলিয়ে যেতে লাগলো আর শেষে একদম সমুদ্রের তলায় এসে থামলো। সেখানে সমুদ্রের তলায় গোলাপি কাঠ দিয়ে তৈরি এক প্রাসাদ দিয়ে প্রাসাদে প্রবেশ করল ভেতরে একটা বিরাট ঘর সেখানে জলের রাজা শুয়ে আছে মাথায় তার সোনার মুকুট আর তার নীল চুল জলে ভাসছে ও জ্যাঙ্কো সমুদ্র তোমাকে যা দিয়েছে তুমি নিয়েছো। কিন্তু সাগরের প্রাসাদে এসে গান শোনাতে তোমার বহুদিন লেগে গেল যে মহান রাজা ক্ষমা করুন এবার গাও মহারাজ এই লবণ জলের সম্ভার গান শোনাই আজ অপরূপ সাগর মহারাজ আমি দেখেছি ঢেউ খেলা তাদের আনাগোনা গান শোনাই আজ আপনাকে সেলাম মহারাজ আমি নাচ করব। সে বিরাট এক গাছের মতো উঠে দাঁড়ালো আর নাচতে শুরু করলো। এই বিশাল রাজার নাচে সমুদ্রের নাচতে ক্লান্ত হয়ে সে বসে পড়ল খুব ভালো বাজিয়েছো। আমি অত্যন্ত প্রসন্ন আমার তিন কন্যা তাদের একজনকে বিয়ে করে তুমি সাগরের যুবরাজ হয়ে থাকো আমি অত্যন্ত সম্মানের সঙ্গে জানাই যে এই সাগরের থেকে বেশি ভালো আমি আর কাউকে বাসতে পারবো না রাজা হাততালি দিতেই সেখানে তার তিন মেয়ে এসে হাজির হলো যেমন তাদের রূপ তেমনি তাদের গাম্ভীর্য কিন্তু জ্যাঙ্কো ছোট মেয়েকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল ও তো আমার সাগরের মতো সুন্দর রাজকন্যা তার দিকে চোখ তুলে তাকালো যেন সাগরের নীল জলে তার প্রতিবিম্ব চুল তার ঘন কালো ঠিক যেন রাতের সমুদ্র সমুদ্রের রাজা হাত তার ছোট মেয়ের হাতে রাখল তারা একে অপরকে চুম্বন করতেই জ্যাংকো তার গলায় একটা হাড় দেখতে পেল আর সে দেখলো সেই হাড়টা যেটা সে সমুদ্রকে উপহার দিয়েছিল আর জ্যাঙ্কো আনন্দে হেসে উঠলো আর রাজার ছোট মেয়েকে জড়িয়ে ধরলো সেও তাকে জড়িয়ে ধরল তাদের বিয়ে হয়ে গেল বিয়ের সভায় সমুদ্রের রাজার আনন্দে সে হাসি সেই হাসিতে প্রাসাদ কেঁপে উঠল আর মাছেরা যে যেদিকে পারল পালিয়ে গেল ভোজের পর জ্যাঙ্কো আর তার বধু তার প্রাসাদে গেল তারা ঘুমনোর আগে রাজকন্যা বলল ও জ্যাঙ্কো তুমি আমায় ভুলে যাবে না তো মাঝে মাঝে গিটার বাজিয়ে আমাকে গান শোনাবে বলো আমি তোমাকে আমার চোখের আড়াল করব না সুন্দরী আর গান আমি সারা দিন তোমাকে গিটার বাজিয়ে গান শোনাবো সত্যি সত্যি তাই যেন হয় এই বলে সে ঘুমিয়ে পড়লো জ্যাঙ্কুরও ঘুম এসে গেল মাঝরাতে জ্যাঙ্কু বিছানায় পাশ ফিরতেই তার বা গিয়ে রাজকন্যাকে স্পর্শ করলো তার পা একেবারে বরফের মতো ঠান্ডা ছিল সেই হিম স্পর্শে তার ঘুম ভেঙে গেল দেখে সে নবগটে সমুদ্রের পারে খোলা আকাশের নিচে শুয়ে আছে দাদু এ নিয়ে অনেক গল্প আছে কেউ বলে যে সে শহরে ফিরে গিয়ে সদাগর হয়ে যায় কিন্তু আমার বিশ্বাস যে সে তার গিটার নিয়ে সাঁতরে মাছ সমুদ্রে চলে যায় আর জলে ডুব দেয় তার রাজকনার খোঁজে লোকে বলে যে সে তাকে খুঁজে পায় আর সমুদ্রের নিচে ওই প্রাসাদে এখনো থাকে। যখনই বড় ঢেউ আসবে। তুমি যে গিটার বাজিয়ে গান করছে। আর তাই সাগরের রাজা উল্লাসে নাচ করছে সমুদ্রের নিচে তা তোমার কি মনে হয় কি হয়েছে আমারও মনে হয় ও রাজকনার কাছে ফিরে গেছে ও তাই আর কেন মনে হয় কারণ শেষটা সুখের হলো আর তুমি তো বলো সব গল্পের শেষটা সুখের হওয়া চাই আর মনে রাখবে যদি সুখের না হয় তাহলে সেটা শেষ নয়